বৃষ্ আলহামদুলিল্লাহ ওয়সালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ আমরা গতকাল যেখানে শেষ করছি তারপর থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। শাহাদার শর্ত আমরা পড়তেছি নয়টা শর্ত আমরা দুটা শর্ত শেষ করছি আজকে তৃতীয় শর্তে যাব। প্রথম শর্তটা ছিল শাহাদার অর্থ বোঝা শাহাদা কি বলতেছে সে সম্বন্ধে শাহাদা সার্বমুখী সেটা জানা বোঝা মৌলিক জ্ঞান থাকে সে সম্বন্ধে দ্বিতীয়টা ছিল য়াকিন থাকা নিশ্চিত হওয়া যে সাদা কতগুলো সত্যি বা কতগুলো ঠিক তৃতীয় শর্ত হচ্ছে কবুল করা আমরা আমাদের মনে হইতে পারে যে প্রথম দুইটা শর্ত যদি কেউ পূরণ করে তার জন্য কবুল হওয়ার বাকি কি থাকে কিন্তু আসলে মানুষ আমরা দেখবো প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে দেখবো যে মানুষ অর্থ বোঝা সত্ত্বেও সত্যি জানা সত্ত্বেও ব্যক্তিগত অহংকার অথবা লোকে কি বলবে বা এতদিন বাপদাদার দিনের উপর ছিলাম এখন আরেকটা নতুন দিনে যাবো এইসব সম এইসব কথাবার্তা থেকে বা এইসব চিন্তা থেকে মানুষ অনেক সময় কবুল করতে পারে না এর উদাহরণ রাসুল সাল্লামের সময় হচ্ছে তার চাচার উদাহরণ তার চাচা আবু তালিম উনি জানতেন যে রাসুল সাল্লাম সত্যি কথাই বলতেছেন সাদার অর্থ তো জানতেনই যেহেতু উনি আরব ছিলেন আর রাস্তাব যে সত্য নবী বা সত্যিকার নবুয় প্রাপ্ত ব্যক্তি এটাও এটা তিনি জানতেন কিন্তু তথাপি তার ট্রাইবাল প্রাইড যেটাকে আমরা বলি গোত্রের একটা অহংকার অথবা গর্ব বা মর্যাদার একটা ব্যাপার আছে লোকে কি বলবে শেষ মুহুর্তে মৃত্যুর আগে তার শরীর যারা ছিল মুশ্রিকদের ভিতরে আবুল আহাব আবু সুফিয়ান গয়র তারা তারা তাকে বলছে যে তিনি কি বাবদাদার ছেড়ে দেবা বিশ্বাস আকিদা বিশ্বাস ইত্যাদি এই এই অহংকার অথবা এই এই আত্মমর্যাদা ফলস আত্মমর্যাদার একটা ইস্যুর থেকে পয়েন্ট অফ ভিউ থেকে উনি শেষ পর্যন্ত আর শাহাদা উচ্চারণ করতে পারেন পারেননি প্রথম দুইটা পয়েন্ট থাকা সত্ত্বেও যে ইয়াকিম উনি নিশ্চিতভাবে জানতেন যে রাসুলসলাম ঠিকই বলতেছেন বা রসুলাম যা বলতেছেন বা এই শাহাদা যা বলে সেটা ঠিকই এবং তার অর্থ উনি জানতেন এরকম আরও আরও আরো মানুষ আছে যারা যারা জেনে শুনেও সাদা সাদা ঠিক এতে জেনেও বা লাইলাহ কথাটা ঠিক জেনেও ইসলামে আসতে পারেন নাই তোমুল মুমিনিন সাফিয়া যিনি ইহুদি ছিলেন আগে উনি যেমন বলেন যে তার বাবা এবং চাচার ভিতরে একটা ডায়লগের কথা উনি বলেন যে উনি যখন আগের দিনে কথা বলেন উনি ছোটো ছিলেন বা ইয়াং ছিলেন তখন তারা চাচা বাবাকে জিজ্ঞেস করতেছিলেন যে তোমার কি মনে হয় তখন বাবা বলতেছিলেন যে না এই নবী ঠিকই আছে সে সত্যিকার নবী তখন চাচা বলছেন যে আমরা কি তাহলে তার ধর্মে মানে তার কাছে তার কাছেই সমর্পণ করব না নিজেদের বা তার ধর্মে সমর্পণ করবো না নিজেদের তখন তার বাবা বলছেন ইহুদি বাবা সাফিজিয়াল আনহার উনি বলছেন যে না ও তো বনির স্টাইলের না অর্থাৎ যেহেতু আমাদের নবী বনির স্টাইল থেকে ছিলেন না সেহেতু সত্য জানা সত্ত্বেও বংশ বা ট্রাইবাল প্রাইড বা ওই বংশধারার ব্যাপারটার জন্য উনি লাইনটা ক্রস করতে পারেননি এরকম আমরা দেখব যে বেশ কিছু অরিয়েন্টালিস্ট আছেন আসেন বা ছিলেন যারা খুবই ইসলামের জন্য অনেক বড়ো বড়ো কাজ করছেন বা ইসলামের লেখালেখি এমনভাবে করছেন যে এরপরে বিশ্বাস করা মুশকিল যে কেন তারা মুসলিম হন নাই বা ইসলাম গ্রহণ করেন না দুজনের নাম আমি বলব এখানে একজন দুজনই মারা গেছেন অ্যানমারি সিমেল অ্যান্ডমেরি সিমেল এনি ছিলেন জার্মান বংশোদ্গত আমেরিকাতে শিক্ষকতা করতেন এবং এডওয়ার্ড সাইড এনি ছিলেন দুজনেই খ্রিশ্চান এডওয়ার্ড সাইড ছিলেন প্যালিস্টিনিয়ান অরিজিনের খ্রিশ্চিয়ান মিশরে বড় হয়েছেন কলম্বিয়া ইন্ডার্সিটির টিচার ছিলেন উনি ইসলামের পর অনেক বড়ো দুজনেই ইসলামের পর অনেক অনেক বড়ো বড়ো লেখালেখি করছেন অনেক অনেক বই আছে ওনাদের এডওয়ার্ড সাইদের অরিয়েন্টালিজম বলে একটা বই হয়তো সবাই নাম শুনে থাকবেন অ্যানমারের সিমেল তো নবীর নবী ইসাল্লাহ সাল্লামের জীবনী থেকে শুরু করে অনেক লেখালেখি করছেন ইসলামের উপর এবং ফেভারেবল লেখালেখি মানে ইসলামের পক্ষে লেখালেখি করছেন উনি রীতিমতো কামিজ সালওয়ার পড়তেন এবং ওনা পড়তেন তথাপি কিন্তু ওই লাইনটা ক্রস করতে পারেননি এরকম আরও আছেন যারা মানে জানা সত্ত্বেও বা সত্য মনে করা সত্ত্বেও ইসলামে আসতে পারেননি আল্লাহ এই ধরনের কেসগুলো সম্বন্ধে বলতেছেন যে তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থ জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিত হবে আমরা জানি যে আবুতালেব যার কথা বললাম রসুলসমের চাচা আলী রাজুল বাবা উনি অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও আমাদের নবীকে অনেক স্নেহ করা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়া সত্ত্বেও কিন্তু ইনি উনি মানে বিক্রিয়ার জাহান এবং জাহান নামী দেবীতে সবচেয়ে কম শাস্তিরে তার হবে তাকে কপরের জুতা পরায় দেওয়া হবে এবং তার সেটার হিচে বা গরমে তার মগজ গলে পড়তে থাকবে নাক ডে বের হয়ে আসতে থাকবে এটা হচ্ছে জাহার সবচেয়ে ন্যূনতম শাস্তি তার জন্য এই অ্যাটটা ছিল যেটা পড়লাম সূরাবাক দুশো পঁচিশ নাম্বার অ্যাট আরও একটা অ্যাট আমরা দেখব এখানে এই এই কানেকশনে সূরা আহজাবের ছত্রিশ নম্বর অ্যাট আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ বা কোন মমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলে সে তো পথভ্রুষ্ট হবে এটা হচ্ছে যে এই যে সর্বান্তকরণে মানতে না পারা ধরেন জানতে সে সাদা অর্থ জানে এবং ইয়াকিন করে যে হ্যাঁ আল্লা ছাড়া কোনো ইলা নাই সত্যিকার কোনো ইলা নাই উপাস্য কোনো উপাস্য নাই বা ইবাদতের যোগ্য কোনো সত্যিকার মাবুদ নাই ইলা নাই এটা বিশ্বাস করে কিন্তু তারপরেও কোনো একটা পয়েন্টে আর্গু করে তাইলে এটা এরকম কেন ওইটা ওইরকম কেন এই এইটা হচ্ছে কবুল করতে না পারাটা আর কি অথবা ইসলামে দাখিল হতে না পারে যাদের উদাহরণ দিলাম আমি আগে এরপরে আসতেছি আমাদের চতুর্থ শর্ত এই শর্তগুলো আমরা কি পড়তেছি শাহাদা কবুল হওয়ার শর্ত শাহাদাকে যেভাবে শাহাদা আপনি যে উচ্চারণ করলেন বা আপনি যে সাক্ষ্য দিলেন এই সাক্ষ্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার শর্ত এবং এই সাক্ষ্য দেওয়ার পুরস্কার পুরস্কারস্বরূপ আপনি যে জান্নাতে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করবেন সেই জন্য এই শর্তগুলো পূরণ করতে হবে চতুর্থ শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা শাহাদার কাছে আত্মসমর্পণ করা বা শাহাদাকে মেনে চলা অর্থাৎ বাহ্যত বাহ্যত মানে বাহ্যিক শারীরিক কাজ যেগুলো তার মাধ্যমে শাহদাকে জীবনে কার্যকর করা এটা আসলে ইসলাম শব্দের যে অর্থগুলো আমি বলি আমরা বলি তার একটা আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ করা এই শাহাদার চতুর্থ শর্ত আপনি বললেন যে আমি মানি কিন্তু সে অনুযায়ী কাজ করলেন না তাহলে এই শর্তটা পূরণ হল না কোরআনে আল্লাহ সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়তে বলেন তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো এখানে এই প্রসঙ্গে এটা কোট করা হয়েছে সুরা নিশার একশো নম্বর আয়ত ওয়ান টু ফাইভ একশো নম্বর আয়তে আল্লাহ বলেন দিনে তারছে আর কে ভালো যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হ্যাঁ এই আত্মসমর্পণ করাটাও এর ভিতরেও যেমন কাজ করার ব্যাপার আছে তেমনি বিরোধিতা না করা বা অহেতুক তর্ক না করা বা অহেতুক ফালাসি বা ডিকনস্ট্রাকশন একটা কথা বলি আমরা যে মানে আপনি দেখবেন যে অনেক সময় খুব সাধারণ ইমানের মানুষকে আপনি উল্টাপাল্টা কিছু কথা বলতে তাকে কনফিউজ করে দিতে পারবেন এই এই কাজ কিন্তু অনেকে করে থাকে অনেক ইন্টেলেকচুয়ালসরা করে অনেক অ্যাগনস্টিকরা করে অনেক সিকুলাররা করে অনেক অবিশ্বাসরা করে এই ধরনের না হয় সর্বান্তকরণে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে বা আল্লাহর কথার কাছে এখানে আরও আসতেছে যে সমর্পণ করার ব্যাপারটা কী আর কি সুনাদিসা পঁয়ষট্টি নম্বর আর আল্লাহ বলতেছেন কিন্তু না তোমার প্রতিপালকের শপথ এই এই জায়গাটা একটু একটু একটা বিশেষ ব্যাপার আছে এখানে সাধারণত আল্লাহ তার সৃষ্টি দিয়ে সৃষ্টির নামে শপথ করেন যেমন ওয়িন ওয়াইতুন বা ওয়ামসি বা এরকম সূর্য চাঁদ বা অন্য আল্লাহর যে সমস্ত সৃষ্টি আছে সেগুলোর নামে আল্লাহ শপথ করেন আমরা অনেক জায়গায় দেখছি আর কি যেখানে শপথের ব্যাপার আসছে কিন্তু এখানে একটা পার এই পার্টিকুলার কেসে বা একটা বিশেষ বিশেষ জায়গায় আল্লাহ কী করছে নিজের কসম কাটছেন এখানে এখানে বলতেছেন যে কিন্তু না তোমার রবে তোমার প্রতিপালকের কসম বা তোমার রবের কসম কথাটা রব ইউজ করছেন আল্লাহ ফলাওয়ার আব্বিকা আল্লাহ বলতেছেন আচ্ছা যাই তো তারা মোমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদ বিচারের ভার তোমার উপর অর্পণ না করে তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণ তা মেনে নেয় এটা হচ্ছে তখন যারা বেঁচে ছিলেন আল্লাহ আল্লাহ রসুলের লাইফ তাদের বেলায় হচ্ছে একদম আক্ষরিকর্ত এই কথাটা যে যখন কেউ আল্লাহ রসুল কোনো বিচার করলেন বা একটা ফয়সলা দিলেন বা দুজনের ভিতরে একটা ডিসপিউটে একটা ই বললেন বা একটা রায় দিলেন সেটাকে সে সর্বা যে সর্বান্তকরণে মানতে পারবে না মানে মানে পুরা মন দিয়ে যে এটার সমর্পণ করতে পারবে না তারপরে তার ভিতরে আর কোনো রকম আশ্রয়স থাকবে না বা কোনোরকম দৃঢ় থাকবে না তা যদি না করতে পারে সেরকম যদি না হয় তাহলে সে প্রকৃত ইমানদার না তারা মুমিন হবে না যতক্ষণ তারা মুমিন না বা বিশ্বাসই না তারা আল্লাহ বলতেছেন এটা তখনকার জন্য আর এখনকার জন্য ধরেন যে কোনো একটা ব্যাপারে আল্লাহ যখন একটা ফয়সলা বা আল্লাহ রাসুল বা আল্লাহ একটা ফয়সালা দিয়েছেন যখন রসুলের মাধ্যমেই তো আমাদের কাছে আল্লাহর কথাগুলো আসে যাই হোক আপনারা খুব কমন দেখবেন এখনকার দিনে যে দাড়ি রাখা নিয়ে দেখবেন মানুষ অনেক ই খুঁজতে শুরু করে মানে কাটিং দ্য কর্নার্স যেটা আমরা বলি মানে অনেক রকম অজুহাত ব্যয় করতে শুরু করে যে না তখন এরকম ছিল বা এরকম ছিল বা এখনকার সমাজ বা এখনকার জীবন বা এখনকার লাইফস্টাইল বা ইত্যাদি চালি দাঁড়িয়ে একটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার খুব কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টাকনুর উপরে কাপড় পরা ছেলেদের জন্য এই একটা সূন্না যদি এটা কিন্তু খুব কঠিন একটা সূন্না রাসুল সাল্লাম খুব কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম খুব কঠিন কথা বলে গেছেন এর সম্বন্ধে কিন্তু এই একটা সূন্না যদি মানুষ ঠিকমতো মানত মুসলিমরা আর কি ঠিক মতো যদি পালন করতো বা এটাকে যদি বুঝতো এটা এটা কেন করা হয়েছে বা এটা মর্যাদা কী তাহলে কিন্তু একদম সারাটা পৃথিবীর দুটা ভাগে ভাগ হয়ে যেত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো কারণ একটা মুসলিম ধরেন অনেক খারাপ কাজ অনেক খারাপ জায়গায় যাইতেই পারতো না তাকে দেখলেই বোঝা যেত সে মুসলিম দাঁড়িয়ে যেমন একটা জিনিস যে অলমোস্ট একটা আইডেন্টিটির মতো দেখলেই বোঝা যায় মুসলিম ধরেন আপনি দাঁড়িয়ে রেখে একটা সিনেমা লাইনে দাঁড়াইতে পারবেন আপনি রেখে একটা ক্যাসিনোতে যাইতে পারবেন না দাঁড়ির সাথে যদি আরও বাকিটুকু থাকে মানে টাকনোর উপর কাপড় যেমন এরকম জিনিস উপর কাপড় কিন্তু মানে পরে আপনি সুটেট বুটের মানে যেটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লাইফস্টাইলে যে স্যুটেট বলি আমরা যেটা সেটা আপনি হতে পারবো আপনি ডিস্টিং থাকতেন কুফারদের আলাদা থাকতেন এবং পৃথিবীতে দুইভাগে ভাগ হয়ে যেতে বিশ্বাসে অবিশ্বাসে ভাগ হয়ে যেত এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু আমরা এটার কাছে অনেক সময় আমরা মানে মডার্ন মুসলিমরা সমর্পণ করতে পারি না এটা কাছে করতে না আমরা যুক্তি খুঁজি আমরা লুপহোলস খুঁজি আমরা অজুহাত খুঁজি যে এটাকে করে করা যায় বলি যে যে কারণে রাশিদ হাসান বলছেন মানে এই হাদিস অনেক কটা হাদিস আছে এই সম্বন্ধে একটা হাদিসে আসছে যে অহংকারের ব্যাপারটা আসছে আমার দু মনে কোনো অহংকার নেই সুতরাং আমার বেলায় প্রযোজ্য না কিন্তু আরও যে হাদিসগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু সমন্বয় করি না যেমন ধরেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা কেমতের দিন আল্লাহ তাদের দিকে তাদের তাকাবেন না যারা ঠাকুর নিচে কাপড় পরবে পুরুষদের কথা বলা হচ্ছে অফকোর্স এটা খুব কঠিন একটা কথা মানে মুসলিমদের সবচেয়ে বড় সৌভাগ্যের একটা হচ্ছে যে কি আমাদের দিন আমরা আল্লাহকে দেখব ইনশাল্লাহ আমরা আল্লাহকে দেখব যেটা আমরা জান্নাতি হই সেটা থেকে কিন্তু মানে আল্লাহ তাদেরকে তাকাবেন না মিনিংটা কি মানে তাদের আল্লাহর আল্লাহর সেই সেই দিদার অথবা সেই ফেস অফ আল্লাহ যেটা আমরা বলি সেটা দেখার যে পসিবিলিটি এটা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে সরাসরি হয়তো তাকে অবিশ্বাসী বলা হচ্ছে না কিন্তু কঠিন কথা বলা হয়েছে অথবা বলা হচ্ছে যে তার ওই অংশটা মানে প্রাক্তর নিচের যতটুকু ঢেকে থাকবে কাপড় দিয়ে সেটা পাজামা হোক প্যান্ট হোক সে অংশটা যাহান জ্বালানি হবে বা যাহান নামে আগুন জ্বলবে এই কথাটাও কত কঠিন একটা কথা অনেক কটা হাদিস আছে এবং খুব এটা এটা দেখবেন যে কোনো ভালো মুসলিমকে আপনি দেখবেন না এটা ওভার করতে কিন্তু আমরা এখন মডার্ন লাইফস্টাইলের জন্য কি করি আমরা চেষ্টা করি যে এটাকে ই করতে আপনার অ্যাভয়েড করে যেতে অজুহাত খুঁজে কি করে এটাকে পাশ কাটায় যাওয়া যায় এতে হচ্ছে সারেন্ডার করার বা সমর্পণ করার আত্মসমর্পণ করার অপোজিট জিনিসটা আমরা ইনশাল্লাহ এই থাকবো আমরা সাবধান থাকবো যেন আমরা এই দলভুক্ত না হই একটু এইটুকুর জন্য যেন আমরা সম্পূর্ণ সমর্পণ করতে না পারার জন্য আমরা যেন শাহাদার যে প্রমিস যেই রিওয়ার্ড জান্নাতে চাবি সেটা থেকে যেন আমরা বঞ্চিত না হই যাই হোক এখন এখানে আর একটা কথা আসতেছে যে বাস্তবে যদি প্রয়োগ বাস্তবে প্রয়োগ করার কথাটা আসতেছে যে আমার এমন চতুর্থ শর্তটা ছিল আত্মসমর্পণ বা বাস্তবে মেনে চলা বাস্তবে যত জায়গাতে আল্লাহ যা বলছেন রাসুল যা বলছেন সেগুলো মেনে মেনে যদি চলেন আপনি তাহলে আপনি সাদার এই শর্তটা পূরণ করলেন যাই হোক এর মানে এটা না যে আমরা সবকিছু তো পারফেক্ট হব তা না কিন্তু আমি একবারও সেটা আমরা একদম পারফেক্ট হব একদম রাসুল সবাই তো পারফেক্ট একজন মানুষ থাকবে তা না কিন্তু কিন্তু আমাদের টার্গেট হইতে হবে ওইটা প্রথমে আমরা করব যে এটাই ঠিক ধরেন আমরা না আমরা প্রথমে অ্যাকনোলাইজ করবো যে দাঁড়িয়ে রাখাটাই ঠিক এইটাই ঠিক যদি আমি আমার ইমানের দুর্বলতার জন্য নাও পারি রাখতে তাহলে এটাই ঠিক এবং এইটা আমার টার্গেট থাকবে যে এটা আমি অ্যাচিভ তো এরকম ব্যাপার আর কি যে নিচে কাপড় পরা হয়তো একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বসবাস করতেছে অকণফনে মনে হবে যে হাও কাটন উপরে কাটলে প্যান্টটা কি দেখাবে স্যুটটা কি দেখাবে মজা দেখা যাবে বা অনেক কিছু আর ইত্যাদি মানে তো দেখতে খুব লাগবে কিন্তু আমি অন্তত প্রথমে অ্যাক্রোলেজ করব যে এইটাই ঠিক এবং এইটাই আমার হওয়ার কথা এটাই আমি হবো ইনশাল্লাহ অ্যান্ড দেন আমি এটার জন্য স্ট্রাগল করে যাব এটা হচ্ছে কথা মানে একদম আমি পারফেক্ট হয়ে যাব তা না কিন্তু আমি আমার গতিটা ওইদিকে হবে আমি আমি নিজেকে সমর্পণ করব প্রথমে একাডেমিক লেভেলে সমর্পণ করবো যে এই কথাগুলোই ঠিক এটাই আমাকে মানতে হবে এটাই আমার লাইফস্টাইল হওয়া উচিত বা হবে ইনশাল্লাহ অ্যান্ড দেন আমি ওইটার জন্য চেষ্টা করে যাব পঞ্চম শর্ত হচ্ছে বিশ্বস্ততা বিশ্বস্ততা হচ্ছে এক্লাস যেটাকে আমরা বলি এটা মুনাফিকের উল্টা জিনিসটা মুনাফিকের হচ্ছে মুখে একটা ভিতরে একটা ধরেন আমরা আকিদার মোনাফিক মানে ফুল মোনাফিক যেটা মানে যাদেরকে বলা হয়েছে জাহান নামের লোয়েস্ট জায়গায় থাকবে তারা কি তারা অ্যাকচুয়ালি বিশ্বাসই না তারা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না আসলে বিশ্বাস করে না যেগুলো তার একটি বা অনেকটাতে বিশ্বাস করে না ছয়টাই হয়তো বিশ্বাস করে না অথবা একটা করে একটা করে না এইরকম মানুষগুলোকে আমরা মুনাফিক বলি একটা না তো সে মুসলিম থাকবে না মোমিন থাকবে না সে মুনাফিক সে হচ্ছে মুনাফিক অর্থাৎ তার জন্য লোয়েস্ট জাহান নামের কিন্তু এছাড়াও কিন্তু আংশিক অনেক সময় আমাদের বিরুদ্ধে থাকে আমরা হয়তো একটা জিনিস একটা জিনিস লুকায় যায় বা একটা একটা জিনিস মানে কনভিন্স না হইলেও চুপ করে থাকি বা কোন একটা জিনিসের ব্যাপারে নিজেদের ভিউটা উচ্চারণ করি না এটা হয়তো ইসলামের এগেনস্টে যাবে বা মানে বিশ্বাসের এগেন্স্টে যায় সেই উচ্চারণ করি না আমরা হয়তো ওই মেজর পয়েন্টগুলোতে না হলেও আর মাইনার পয়েন্টটা আমরা হয়তো অ্যাগ্রি করি না বা এই ব্যাপারগুলো আসবে আর কি যে এক্লাসের বিশ্বস্ততা মানে একদম যে যাই বলবো আমরা একদম মনে প্রাণে বিশ্বাস করে বলবো আর মুনাফিকে তার উল্টাটা যে বিশ্বাস না করে হয়তো বলবো বা এই ধরনের জিনিস এরপরে আপনার আমরা এখানে হাদিস পড়বো একটা অনেক সময় আমরা এখানে একটু উদাহরণ দিব আমরা ব্যক্তিগত লাইফের মানে ইসের রিয়েল লাইফের উদাহরণ দিব এখানে একটা হাদিস পড়বো আমরা আমরা আগেই বলছি যে এই সম্বন্ধীয় সাদা শর্ত সম্বন্ধীয় অথবা লাইলা হল্লাহ সম্বন্ধীয় যে লাইলাহ্লাহ মানে যে বলবে যে নেই মৃত্যুবরণ করবে যে এটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে তার জন্য যা তার জন্য জান্নাত বা জানান জাহান্নাম হারাম বা জান্নাত এসে যাবে ইত্যাদি ইত্যাদি মানে সামারি আমি বলতেছি অনেক কটা হাদিসের কথা আমরা বলছি যে কিন্তু প্রত্যেকটার ভিতরে আমরা দেখবে একটু হয়তো ওয়ার্ডিংয়ের চেঞ্জ আছে এবং সবকটা সমন্বিত অর্থটা আমাদের নিতে হবে এখন একটা পড়বো আমরা একটা বুখারি হাদিস এমন কেউ নেই যে সে বিশ্বাস বিশ্বাসটা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি তাহলে এরকম যদি কেউ সাক্ষ্য দেয় অন্তর থেকে বিশ্বস্ততা সহকারে যদি কেউ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকার কোন ইলা নাই অর্থাৎ লাইলাহ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন অর্থাৎ সে জাহ্নাতি হবে সে জাহান্নামী হবে না এটা আরেকটা ভাষণ আমরা শুনলাম বিশ্বস্ততা কথাটা এখানে অ্যাড হইলো এই পয়েন্টের আন্ডারে আসলো এটা বিশ্বস্ত কথাটা অ্যাড হইলো এটা বুখারির বর্ণনা আগে কিন্তু আপনাদের মনে থাকলে আমরা মুসলিমের বর্ণনা করছিলাম আচ্ছা আমাদের বেশিরভাগই হয়তো হয়তো এমন সব মানুষজনের কথা জানি যারা সারাদা উচ্চারণ উচ্চারণ করে অথচ তা বিশ্বাসতার সাথে উচ্চারণ করে না আসলে তারা সারাদার বক্তব্য স্টেটমেন্ট বিশ্বাসই করে না এরকম অনেক আছে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা আমার পড়া একটা একটা একটা জার্নেলে পড়া একটা কোনো ম্যাগাজিনে পড়া একটা একটা যে বর্ণনা যে দু হাজার সালের পট পরিবর্তন অর্থাৎ দু এক সালে আমেরিকানরা যে আফগানিস্তান অ্যাটাক করল এবং তারপরে তাদের সৈন্যরা দখল করল বিভিন্ন জায়গায় তার আগের কথা কি যখন একটা সময় আফগানরাই ইকে রুল করতো কি বলে আফগানিস্তানকে রুল করতো ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন আপনার সেক্ট বা পার্টি তারা হয়তো বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাকে কন্ট্রোল করত কিন্তু তারাই রুল করতো এরকম একটা সময় ছিল দুই হাজার এক সালের আগে তো তখন দেখা গেলো যে ওই সময় তারা ব্ল্যাক মার্কেটে অস্ত্র কিনত সাদা চামড়াদের কাছ থেকে অস্ত্র অস্ত্র কিন্তু দুনিয়াতে ব্ল্যাক মার্কেটটা তো সাদা চামড়াই চালায় অস্ত্র ব্ল্যাক মার্কেট যেটা তো এইরকম অবস্থায় এক লোক ওখানে গেছে কালোবাজারে অস্ত্র বিক্রির জন্য ওখানে গেছে আফগানিস্তানে গেছে তখন ওই মুসলিম যারা ছিল ওখানে তারা ওই তাদের আঞ্চলিক ভাষায় বলছে যে এতো কাফের এতো কাফের এ তো গুপ্তচর এত কথাই করতে আসছে একে মেরে ফেলা উচিত তখন সেই ল্যাঙ্গুয়েজটা জানতো এরা তো খুব চালাক হয় এরা সব ল্যাঙ্গুয়েজ বলে জানে সেই ল্যাঙ্গুয়েজটা জেনে সে কী বলল সে বললো যে অরসাদাল্লাহ আলাহ্লাশ মোহাম্মদান আব্দ রাসুল তো এই কথাটা একদম জাদু মন্ত্রের মতো কাজ করলো এবং যারা তাকে মেরে ফেলতে চাইছিল তারা সাথে সাথে নিজস্ব হইলো যে এইভাবে যে এটা আমাদেরই একজন উচ্চারণ করছে এটা মুসলিম তো এই যে লোকটা শারদা উচ্চারণ করছে এই জাস্ট ওই ক্রাইসিসটা থেকে বাঁচার জন্য করছে সে নিশ্চিশ সে বিশ্বাস করে করে না বা বিশ্বাসের জন্য করে না যদিও এটা ঠিক যে আল্লাহ বা আল্লাহ রসুল্লা আমাদের কাছে চান যে আমরা কেউ যদি মুখে আমাদের সামনে শাহাদা উচ্চারণ করে আমরা তার কথাটা গ্রহণ করবো এবং বিশ্বাস করবো যে সে সাহাদাই উচ্চারণ করছে বা সে এটা মিন করছে আমরা তার ভিতরে অন্তর খুঁড়ে মানে অন্তর চিরে দেখব না কিন্তু এটা ঠিক যে এরকম করে থাকে মানুষ এবং তারা মোটেও এটা মিন করে না তারা যাচ্ছে একটা জায়গা থেকে বা একটা সিচুয়েশন থেকে একটা ক্রাইসিস থেকে বাঁচার জন্য এটা করে এখানে একটা আয়াত পড়ে আমাদের আজকের আয়োজন শেষ হবে এবং এই পয়েন্টটা শেষ আমরা পাঁচটা পয়েন্ট পড়ছি পঞ্চম শর্তটা পড়লাম এটা বিশ্বাসভাবে যেটা সাদার শর্তও আমরা পড়তেছি এটি ছিল সুরাবাকারা আট থেকে দশ নম্বর এটাতে আল্লাহ বলতেছেন যে আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহ ও আখেরাতে ইমান এনেছি কিন্তু তারা না আপনারা জানেন এটি শুরুর দিকে সুরাবাকারা ওমিন আনা সিমা ইয়াকলু আমি এই শুরুর দিকের আয়াত ওই ইসের সুরা বাকার আট আট থেকে দশ আয়াত এখানে কিন্তু তারা মোমিন না আল্লাহ বলতেছেন তারা মোমিন না আল্লাহ ও মোমিনদের তারা প্রতারণা করতে চায় অর্থাৎ আমাদের কাছ থেকে আমাকে প্রতারণা করতে চায় আমাদের বিশ্বাস অর্জন করতে চায় বা আমাদের থেকে ফেভার নিতে চায় যেটা মোনাফিকরা করছে আর কি মদিনা মোনাফিকরা আমি কালকে যেটা বলছি অথচ তারা যে কেবল আল্লাহ বলতেছেন অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না এটা তারা বুঝতে পারে না তাদের অন্তরে অসুখ রয়েছে অতঃপর আল্লাহ তাদের অসুখ অন্তরের অসুখ বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী আমরা আজকে এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লি বারাকাতু